ইবনে আব্বাস রাদিল্লা তাল আনহু হতে বর্ণিত তিনি বলেন কয়েকজন আস্থা ব্যক্তি যাদের মধ্যে শ্রেষ্ঠ হলেন উমর রাত আনহু আমাকে বলেছেন যে আল্লাহ রসুল সাল্লু আলসালাম ফজরের পর সূর্য উজ্জ্বল হয়ে না ওঠা পর্যন্ত এবং আসরের পর সূর্য অস্তমিত না হওয়া পর্যন্ত সালাত আদায় করতে নিষেধ করেছেন ইবনু আব্বাস রওয়দিলতাল্লাহ আনহু হতে বর্ণিত তিনি বলেন আমার নিকট কয়েক ব্যক্তি এরূপ বর্ণনা করেছেন